আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তু আলাহন হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু উমার রাজিয়াল্লাহ তাল্লাহনুকে সালাতে আসনে পিড়ি করে বসতে দেখেছেন আবদুল্লাহ হিবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালাহনু বলেন আমি সেই সময় অল্প বয়স্ক ছিলাম আমিও অমন করলাম আবদুল্লাহ হিবনু উমার রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আমাকে নিষেধ করলেন এবং তিনি বললেন সালাতে বসার সুনত তরিকা হলো তুমি ডান পা খাড়া রাখবে এবং বা বিছিয়ে রাখবে তখন আমি বললাম আপনি অমন করলেন তিনি বললেন আমার দুপা আমার ভার বহন করতে পারে না